প্রিয় দর্শক মন্ডলী আপনারা পিস টিভি থেকে ইসলামী অনুষ্ঠান দেখছেন আপনারা পৃথিবীর কোনো প্রান্তে যেখানেই আছেন ইসলামী জ্ঞান অর্জন করছেন যা অর্জন করা ফরজ প্রত্যেক মুসলিম নরনারীর জন্য ज्ञान अर्जुन पीछे मानस अनदर्शन करोन दुनिया मन अप्रयोजन मन आसले दुनिया पर एक जीवन आ जीवन पर जीवन आई जीवने की है तर चिंता अपन दरकार जीवन सामान्य सत्तर आशी नब्बे बचर क्योंकि से जीवन अनंतकाल আপনাকে কোন জীবনের জন্য বেশি প্রস্তুতি নেওয়া দরকার আপনি জ্ঞানী মানুষ আপনি একটু চিন্তা করে দেখবেন আমরা চেষ্টা করছি আপনার সহযোগিতা করার আমরা নিজেরা যাতে আমল করে বাঁচতে পারি আর ইসলামী জ্ঞান চর্চা করে বাঁচতে পারি আপনিও বাঁচতে পারেন তার জন্যে আমাদের এই এত তুমুল ব্যবস্থা আশা করি আপনাকেও আমরা বুঝাতে পারব যে ইসলামী জ্ঞান শিক্ষা করা ফরজ আপনি শিক্ষা করবেন আমূল করবেন এটাই আমাদের কামনা আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আল্লাহ মামিন ইসলামী অর্থনীতি বিষয়ক এবং হালাল ও হারাম সংক্রান্ত যে আলোচনা আমরা করে যাচ্ছি তার মধ্যে একটা বিষয় আজকে আপনাদেরকে বলবো। মানুষকে বলবা দিয়ে ফাঁকি দিয়ে উপার্জিত এবং তা হালাল নয় মানুষকে ধোকা দিয়ে ফাঁকি দিয়ে কামানো অর্থ কি উদাহরণ দিলেই আপনি বুঝতে পারবেন মানুষকে ধোকা দেওয়া ইসলামে হারাম আমভাবে ধোকা দেওয়া প্রতারণা করা তার সঙ্গে প্রবঞ্চনা করা হারাম কাউকে ধোকা দেওয়া যাবে না যারা অপরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে ঠকিয়ে পয়সা রোজগার করে তাদের রোজগার নিশ্চয়ই হারাল নয় মানুষকে নানান প্রবঞ্চনায় ফেলে তার নিকট থেকে অর্থ লুটে যে চালাক ও ধরিবাজ মানুষ উপার্জন করে সে আসলে একজন হারামখর মানুষ কথা আমার কণ্ঠে হলেও আপনি সরাসরি মোহাম্মদ রসুল্লা সাল্লামের বাণী থেকে গ্রহণ করতে পারেন বুঝতে পারেন আবু হরেরা রাজি আল্লাহ তালাহু বলছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম একবার মার্কেটে গেলেন বাজারে গেলেন বাজারে গিয়ে দেখলেন এক জায়গায় খাদ্য জমা করা আছে গম কিংবা জব এইভাবে স্তূপ করা আছে বিক্রি হচ্ছে মাপে মেপে বিক্রি হচ্ছে তিনি গিয়ে সরাসরি সেখানে হাত ভরে দিলেন হাত ভরে বের করে দেখছেন তার আঙ্গুল ভিজে গেল বা ভিজে যে অনুভূতি হলো যে ভিতরে ভিজে আছে সেই সময়ে বললেন মা হা খাদ্য বিক্রেতা আল্লাহ রসুল তাই ভিজে গেছে বললেন আফারা আলু বিভিন্ন আছে যদি বৃষ্টি হয়েছিল ভিজেই গেছে তাহলে ভিজেটা ওপরে রাখলে না কেন শুকনো ওপরে রেখেছ আর ভিতরে ভিজেগুলো রেখেছ জেনে রাখো যে ব্যক্তি আমাকে ধোকা দেয় সে ব্যক্তি আমার দলভুক্ত নয় যে ব্যক্তি আমাদেরকে ধোকা দেয় তার মানে আমার উম্মতকে ধোকা দেয় শুধু আমাকেই না আমার উন্মতকে ধোকা দেয় সে ব্যক্তি আমার উন্মতের দলভুক্ত নয় কত বড় কথা আপনি যদি কোনো মানুষকে ঠগিয়ে খাওয়ার চেষ্টা করেন যে কোনো প্রকারে তাহলে আপনি মোহাম্মদী উম্মত থেকে বাইরে মোহাম্মদীর উম্মতের যে আচরণ হতে পারে না সেই আচরণ আপনি করতে পারেন না কিন্তু যদি করেন তাহলে আপনি মোহাম্মদী উম্মতের বাইরে চলে যাবেন রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলছেন মানগাসানা ফালাইসা মিন্না মকরু ওয়াল খেদা ও ফিনা যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের দলভুক্ত নয় আর যদি কেউ ধোকাবাজি করে কেউ প্রতারণা করে কেউ প্রবঞ্চনা করে কিংবা কেউ যদি ওমানা যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে সে আমার দলভুক্ত নয় আর যে ব্যক্তি আমাদেরকে ধোকা দেয় সে আমাদের দলভুক্ত নয় রাসুল্লাহ বলছেন যতক্ষণ না সে পরের জন্য তাই পছন্দ করেছে যা নিজের জন্য পছন্দ করে তুমি কি চাও লোকে তোমাকে ধোকা দেখ তাহলে তুমি কেন লোককে ধোকা দিচ্ছ তুমি যেমন লোকের কাছ থেকে ব্যবহার পেতে পছন্দ করো তুমি লোকের প্রতি সেরকম ব্যবহার প্রদর্শন করো কেন তুমি যেমন পছন্দ করনা না যে তোমার কেউ হক মেরে তুমি পছন্দ করবে যে আমি কারো হক মেরে খাবো না রসুল হচ্ছে হিতাকাঙ্ক্ষার নাম শুভাকাঙ্ক্ষার নাম তার মানে আপনি শুভাকাঙ্ক্ষী হবেন আপনি ওপরের প্রতি হিতাকাঙ্ক্ষী হবেন সাহাবারা বললেন কুলনা লিমান কার জন্যে হিতাকাঙ্ক্ষী হব রাসুল্লা সাল্লাম বললেন লিল্লাহি বলে রাসুলিহিলে মুসলিম তুমি শুভাকাঙ্ক্ষী হবে আল্লাহর কিতাবের জন্য রাসুলের জন্য মুসলমানদের নেতৃবর্গের জন্য এবং জনসাধারণ মুসলমান সবারই জন্য তুমি হিতাকাঙ্ক্ষী হও আতার তার মানেই শুভকামনা করো অপরের জন্য কামনা করো তার ক্ষতি কামনা করো না কেউ যদি কাউকে ধোকা দেয় ফাঁকি দেয় তাহলে সেটা শুভকামনা হয় না ক্ষতি কামনা হয় নিশ্চয় যে পরের নিয়ে আমি বড় হব। পরের মাথায় পা দিয়ে আমি উপরে উঠব এই ধান্দা এই চিন্তা থাকলে নিশ্চয় সে হিতাকাঙ্ক্ষী নয় শুভাকাঙ্ক্ষী নয় রসুল্লা সাল্লাম আরও বলছেন আল মুসলিম আখুল মুসলিম মুসলিম মুসলিমের ভাই লা কোন মুসলিমের জন্য হালাল নয় বরং তার জন্য জরুরি যে যখন কোনো জিনিস তার মুসলিম ভাইকে বিক্রি করবে তখন সেই জিনিসের যে ত্রুটি আছে সেইটা বলে দেবে যে ভাই আমি আমার গাড়িটা বিক্রি করছি কত দাম না এত দাম আপনি নেবেন হ্যাঁ নেবো ঠিক আছে আমি নেবো কিন্তু এই গাড়ির ভিতরে সমস্যা হচ্ছে এই চলতে চলতে মাঝে মাঝে ঝটকা দেয় ভাই এই গাড়ির ভিতরে আমি চালাচ্ছি তো আমি গাড়িটা বিক্রি করছি কেন নিশ্চয়ই কোনো ত্রুটি আছে সেই ত্রুটিটা বলে দিতে হবে এটা হচ্ছে শুভাকাঙ্ক্ষা আপনি আপনার ভাইকে গাড়ি বিক্রি করছেন ভাবছেন যা হবে হোক আমার কাছে আমি গাড়ির দামটা দিল তো একটা হচ্ছে ধোকা দেওয়া এটা কিন্তু শুভাকাঙ্ক্ষা না রসুল আলিহিম আছে যতক্ষণ না সরে গেছে মাল নেওয়ার ব্যাপারে না ব্যাপারে আছে রাসুল্লাহা কাহ যদি উভয় সত্য বলে ক্রেতা সত্য বলে বিক্রেতা সত্য বলে আছে তাহলে তাদের ব্যবসাতে তাদের ক্রয় বিক্রয় আল্লাহ কি দেন বরকত দেন ওয়াইন কাতামা আর যদি গোপন করে ত্রুটি গোপন করে ওয়া কাজাবা মিথ্যা বলে মহেকাত বারাকাতু ভাই হিমা তাদের ক্রয় বিক্রয়ের বরকত নিশ্চিহ্ন করে দেওয়া হয় থাকে না কিভাবে মিথ্যা বলে বিক্রেতা মিথ্যা বলতে পারে কিন্তু ক্রেতা কিভাবে মিথ্যা বলবে বিক্রেতা বলে যে ভাই আমি এই জিনিসটা পাঁচ টাকাই কিনেছি আমাকে তো দু টাকা লাভ দেবে অথচ সে কিনেছে তিন টাকায় তাই না মিথ্যা বলে আপনি ভাবনি ক্রেতা সাদা মানুষ ঠিক আছে তা দু টাকা লাভ নিচ্ছে নাকি কিন্তু আসলে লাভ নিলে কত পাঁচ টাকা মিথ্যা বললো না বলে না ক্রেতা কিভাবে মিথ্যা বলে ক্রেতাকে যখন বলা হয় এই কলমটার দাম পাঁচ টাকা তখন বলে আমি অমুক দোকানে দেখলাম চার টাকা দিচ্ছে তুমি পাঁচ টাকা বলছো অথচ সেই মিথ্যা বলছে মানে তার কাছ থেকে এক টাকা কম দেওয়ার জন্য সে মিথ্যা বলল অন্য দোকানে অমক দোকানে তমক দোকানে চার টাকা দাম তুমি পাঁচ টাকা বলছ তাহা মিথ্যা বলে তখন কলমের দামটা বা জিনিসের দামটা কমাবার চেষ্টা করে এইভাবে ক্রেতা মিথ্যা বলে আর বিক্রেতা মিথ্যা বলে ক্রেতা যদি মিথ্যা বলে মালটা কিনে নিয়ে যায় সেই মালে বরকত হবে না এই যে হাদিসগুলো বলা হলো এই পরিপ্রেক্ষিতে আপনার প্রচলিত কিছু ব্যবসা আপনাদের সামনে উল্লেখ করছি আপনারা বুঝতে পারবেন তাতে কীভাবে ধোকাবাজি চলছে ভেজাল দিয়ে কোনো জিনিস বিক্রয় করা কোনো জিনিসে ভেজাল দিলেন যেমন ওষুধে ভেজাল দুধে পানির ভেজাল যারাই দুধ বিক্রেতা আছে দুধে পানি দেয় না দেয় না খাঁটি দুধ বিক্রি করে খাঁটি দুধ বিক্রি হয় দুধে পানি দিয়ে বিক্রি হয় দুধ বিক্রির একটা কাহিনী আপনারা শুনেছেন হজরত তোমারের কাহিনী গলিতে গলিতে ফিরে বেড়াচ্ছিলেন আর এমন সময় মা বেটিতে কথা হচ্ছে মা বলছে দুধে পানি দিয়ে দে কিংবা বেশি করে পানি দে আর বেটি বলছে যে দুধে পানি দিলে হজরত তোমার জানতে পারলে তার ঘোষক যদি বাইচান্স জানতে পারে তাহলে কি হবে সর্বনাশটা মা বলছে হজরত তোমার কি এখন দেখতে আসছে নাকি বেটি বলছে হজরতো দেখতে আসেনি কিন্তু পায়গাম দিয়ে নিজের বাড়িতে বউ করে তুলে নিয়েলেন এই হচ্ছে আমানদার মেয়ে যে মেয়ে যাকে পাওয়ার জন্য অনেক পুরুষ বরং দিনদার পুরুষরা আকাঙ্ক্ষিত থাকে যেম আমি হাশিম মাদানি আর আপনারা দেখছেন বাংলা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 সহায়ক হিসাবে ওর আন কিছু বিষয় জানতে হবে আলোচিত হয়েছে শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রাম চোখ একমাত্র পিস টিভি বাংলায় কোরআন কে ভালোভাবে বুঝবার জন্য কি কি বিষয়ে জ্ঞান রাখা জরুরি জানতে হলে দেখুন উলমুল কোরআন ও ইসলামী আদর্শ আজ রাত সাড়ে আটটায় পাপ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস বাংলায়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 मुमिन व्यक्तर बोमिन कंगलमय मुमिने वैशिष्ट्यारच्छलता अर्जित हम से कृतज्ञता प्रकाश कर তার উপর কোন বিপদ নেমে এলে সে ধৈর্য ধারণ করে এটাও তার জন্য কল্যাণ করতে দর্শক মন্ডলী যে কথা বলছিলাম যে ধোকা ফাঁকি দিয়ে মানুষ অনেককে ক্রয় বিক্রয় করে আর বিক্রয় করার মধ্যে ভেজাল দিয়ে জিনিস বিক্রি করা দুধের ভেজাল দিয়ে দুধে পানি দিয়ে বিক্রি করার কথা বললাম তেমনি চাসিরা ধানে ধুলোর ভেজাল দেয় ধানে ধুলোর ভেজাল দেয় ধানে পানি বা ভিজে তুষ মিশিয়ে ওজন বাড়িয়ে বিক্রয় করে দেখেছেন প্রকাশ্যে রাস্তার ধারে তুষকে ভিজিয়ে সেই তুষ ধানের সঙ্গে মিক্স করে তারপরে প্যাকেট করছে বস্তাবন্দি করছে আর সেই ধান নিয়ে গিয়ে মিলে বা আরতে গিয়ে ভারী ওজনে বিক্রি করছে তাই না এগুলো হারাম খাওয়া না। এই যে ওজন বাড়িয়ে বিক্রি করলেন তার দামটা আপনি হারাম খাবেন না এক ভাইয়ের সঙ্গে দেখা সে বলছে না হলে পরে ক লাভ হয় খাও ভেজাল জিনিস খেয়ে যাও যদি খাদ্যের জায়গায় খাদ্য নাকে পাথর খাও সেই পাথর পেটে গিয়ে ক্ষতি করে তাই না পেট কেটে বার করতে হয় এই হারাম খাও তোমার পেট কেটে বার করতে হবে দুনিয়াতে শাস্তি এটা আল্লাহ যদি দুনিয়াতে শাস্তি নাও দেয় তাহলে আখে রাতের শাস্তি অপেক্ষা করছে ভেজাল দিয়ে শাক পানি দিয়ে ওজন বৃদ্ধি করে বিক্রয় অনেকে বলে শাককে তাজা রাখার জন্য তা ঠিকই আছে কিন্তু আপনি দেখবেন যে ওজন বিক্রি করার জন্য পানি মিক্স করছে আটাতে কম দামি কোনো শস্যের আটা মিশিয়ে বিক্রি করছে এমন কি শুনেছি কচু বা গেরোজাকে বলে সেটাকে পিসে আটার সঙ্গে মেশানো হয় ভেজাল খেজুর গুড়ের সাথে আখের গুড় মিশিয়ে বিক্রি তেলে অন্য সস্তা তেল ভেজাল দিয়ে বিক্রয় আতরে তেল মিশিয়ে বিক্রয় কাঁসা পিতল বা সোনার উপর অন্য ধাতুর খাদ মিশিয়ে বিক্রয় এগুলো কি মানুষকে ধোঁকা দিয়ে ব্যবসা বাণিজ্য ফলের কার্টুনের উপরে ভালো এবং নিচে খারাপ ভরে বিক্রয় দেখেছেন কার্টুন ফল সাজানো থাকে ওপরে স্পেশ সুন্দর চকচকে ভালো ভালো ফল যেমনি খুলবেন খুলে ফল খাবেন দেখবেন নিচে সব ভরা আছে সেগুলো কি খারাপ পচা তাই না টমেটো বিক্রি হয় কার্টুনে টমেটো ওপরে সুন্দর সুন্দর টমেটো রাখা থাকে যখনই ওপরকার টমেটোগুলো তুলবেন তখন ভিতরে টমেটোগুলো পচা গলা মানুষকে ধোকা দেওয়ার জন্য ওপরে সুন্দর সুন্দর সাজিয়ে রাখা হয় এ হচ্ছে ওই হাদিসের সামিল মানগাসানা ফালাই শা মিন্না যে ব্যক্তি আমাদেরকে ধোকা দেবে সে আমাদের দলভুক্ত নয় ভুয়া ডিসকাউন্টের লোভ দেখিয়ে দাম বাড়িয়ে বলে বা লিখে পরে মোটা টাকা কম করা যেমন দোকানে লিখে দিল ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দোকানে সামনে এলান দিছে দিচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে খুব খদ্দের আসছে আসলে যে জিনিসটার দাম ছিল একশো টাকা সেইটা দেড়শো টাকা দিয়ে কেটে দিয়ে বলছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পঁচাত্তর টাকা টাকা বিক্রি করলেও তার লাভ থাকে আসলে মানুষ ধোকা খেয়ে ভাবে কি ব্যাপারে অর্ধেক দামে অর্ধেক দামে সে নিজের বাপের পকেট থেকে দেবে না না না সে মানুষকে ধোকা দেয় মানে দামটা বাড়িয়ে দিয়ে তারপর পারসেন্টেজ কমিয়ে দেয় এটা মানুষ কিন্তু ধোকা খায় এতে কম দাম বলে খাইয়ে টেস্ট করিয়ে নেওয়ার পর জোর করে বেশি দাম নেওয়া কম দাম বললো টেস্ট করিয়ে যখন আপনি রাজি হলেন তখন না জোর করে বেশি দাম নেওয়ার অভ্যাস আছে ভালো জিনিস টেস্ট করিয়ে খারাপ জিনিস বিক্রয় করা যেমন মিষ্ট আম তরমুজ প্রভৃতি টেস্ট করিয়ে অমিষ্ট বিক্রয় খাওয়ার বিক্রয় করা মানে আপনি মিষ্টিটা টেস্ট করালো জানাচ্ছে এইটা মিষ্টি বাকি যখন বিক্রি করছে তখন অমিষ্ট মানুষকে ধোকা দেওয়ার জন্য এটা করা হয় ভালো জিনিসের নমুনা দেখিয়ে খারাপ জিনিস বিক্রি করা এক সেন্টের নমুনা শুকিয়ে অন্য সেন্ট বিক্রি করা দেখবেন সেন্ট আপনাকে শোনাচ্ছে হ্যাঁ এই এই দেখুন কত সুন্দর যখন আপনাকে বিক্রি করছে তখন কিন্তু ওই সেন্ট না এটা কি ধোকা ফাঁকির ব্যবসা গিফটের লোভ দেখিয়ে মাল বিক্রয় করা মালের ভিতরে নগদ টাকা বা সোনা আছে দেখেন অনেক সময়ে আমাদের পাউডার বিক্রি হয় যে কাপড় ধোয়া সাবান হ্যাঁ এই সাবানের ভিতরে এত এ আছে স্বর্ণ আছে তারপরে আরও কি কি এর ভিতরে স্বর্ণ আছে এত কেজি স্বর্ণ ছাড়া আছে যে ক্রয় করবে সে হয়তো ভাগ্যবান হবে সে ওখান থেকে স্বর্ণ পেয়ে যাবে এইভাবে ধোকা ফাঁকি দিয়ে মানুষকে আকর্ষণ করা হয় জবে হওয়ার পর রক্ত বন্ধ করে যে গোষ্ঠ লাল করে বিক্রয় করা গোষ্ঠ ভালো নয় কিন্তু দেখেছেন জবে করে রক্তটা ধরে রাখিনি গোস্তে গোসতে রক্ত থেকে যায় লাল দেখায় মানুষকে ধোকা দিয়ে ভালো গোস্ত বলে তা বিক্রি করা হয় তারপরে কষাইখানাতে দেখবেন জবাই করেছে মাদি কিন্তু মাথা যেটা দেখেছে কিসের খাসির তাই তো মনে করুন একটা হয়তো খাসি জবাই করেছে আর বাকি অনেক মাদি জবাই করেছে কিন্তু দেখায় কি যে আমরা সব খাসি জবাই করেছে মাথাটা দেখি লোকে ভাববে কী সব খাসির ঘোষ এইভাবে চলতে থাকে তারপর কয়েক দিন দুধ না দুইয়ে হঠাৎ দুইয়ে অনেক দুধ দেখিয়ে চড়া দোমে গাবি বিক্রি করা গাবি হাটে বিক্রি করতে গেছে গাবির তন দেখে মনে হচ্ছে যে হ্যাঁ খুব দুধ দেয় আসলে সে কয়েক দিন তারপরে দুই দেখিয়ে দেয় দেখো আমার গায়ে এত দুধ দেয় বাড়িতে নিয়ে গিয়ে দেখা যায় একদিন দিল তার পরের দিনে আসল বোঝা গেল। মানুষকে ধোকা দিয়ে বিক্রি করা হচ্ছে বিদেশি লেবেলে দেশি জিনিস অথবা উচ্চ মানের পণ্যের প্যাকেটে নিম্নমানের পণ্য বিক্রয় করা অনেক দেশি কোম্পানি আছে যারা দেখছে বিদেশি লেভেল দিলে পরে ভালো বিক্রি হবে এখন আপনার দেশের কাপড় আপনি তাতে স্ট্যাম্প লাগিয়ে দিলেন মেড ইন জাপান তাই না কিংবা জাপান লিখে দিলেন লোকে দেখল বাবরে জাপানি জিনিস আমা তো বিদেশি বেশি পছন্দ করি জাপানি জিনিস ভালো পছন্দ করি তখন জাপান দেখে আমরা সেগুলো কিনে ফেলি উচ্চমানের চালু পণ্যের কাছাকাছি নাম দিয়ে নিম্নমানের পণ্য বিক্রয় একটা খুব ভালো সুন্দর চলমান একটা মনে ক্রিম কিংবা মহিলাদের কোনো প্রসাধন দব্য নাম আছে সেই নামটা খুব চালু আপনি দেখলেন এই নামে তো চালু আছে সুতরাং তারই কাছাকাছি দু একটা হরপ পালটিয়ে তারই কাছাকাছি নাম দিয়ে পণ্য ছেড়ে দিলেন অনেক মানুষ আছে যারা গোটাটা পড়েও দেখেন ভাবলো ভাবল ওই জিনিসই দিয়ে কিনে ধোঁকা খায় এইভাবে মানুষকে ধোকা দেওয়া হয় পুরাতন মালের উপর রঙ চড়িয়ে নতুন বলে বিক্রয় করা পুরাতন মাল কিন্তু তাতে নতুন লেভেল দিয়ে নতুন বলে বিক্রয় করা এ হচ্ছে আপনার ধোকাবাজি ব্যবসা ক্রেতাদের যৌথ ফোন দিতে নিলামের মাল কম দামে ক্রয় করা নিলামের মাল কম দামে ক্রয় করা মানে সে আপাশে ফন্দি করে রেখেছে যে মালের দাম কেউ বাড়াবি না এসব ফন্দি করে রেখে দাম কম করে দেওয়া হয় ধোকা দেওয়া হয় বাজারের বাইরে কোনো লোক পণ্য আনলে বিক্রেতা কমিটির কৌশলে একজন ছাড়া অন্য কেউ সেই পণ্যের দাম দর না করে কেবল তাদের জন্য একজন কম দামে তা ক্রয় করে পরে সকলেই সেই পণ্য সরি মানে কন্ট্যাক্ট করা আছে যে খবরদার ওই মাল কেউ কিনবি না শেষকালে একজন বেচারি যে মাল নিয়ে এসছে সে বিক্রি করতে বাধ্য হয় কম দামে পণ্যের ঝোঁটা দোষ বর্ণনা করে বিক্রেতার কাছ থেকে ক্রেতা ভাঙ্গিয়ে নিজে তা ক্রয় করা ঝোঁটা দোষ বর্ণনা করে বিক্রেতার কাছ থেকে কেতা ভাঙিয়ে দিল বললো এটা তুমি নেবে এটা এই না এটা ভালো না আমক কেতা যখন চলে গেল তখন সে আবার সেটা কিনে নিল মিথ্যা ওষুধ বানিয়ে বিক্রয় করা ভুয়া চিকিৎসা করে পয়সা নেওয়া মিথ্যা জিনের ভয় দেখিয়ে বেবরকতি বা বেরোজগারির ভয় দেখিয়ে বালা মসিবত আসার ভয় দেখিয়ে দোয়াতাবিজ করে ধর্ম ব্যবসায়ীদের ব্যবসা করা এখন বুঝতেই পারছেন এইভাবে মানুষকে ধোকা দিয়ে ব্যবসা চলছে আন্দাজে গায়ে খবর বলে হাত গণনা করে ফালনামাক হলে চিকিৎসা করে কামাই ট্রেনে বাসে টিকিট না কেটে ফাঁকি দিয়ে বিনা পয়সা যাতায়াত করা হ্যাঁ আছে আছে না অনেক এইভাবে বিনা পয়সাতে যাতায়াত করে ফাঁকি দেয় এইভাবে আরও অনেক কিছু আছে অনেক ব্যবসা আছে যাতে ফাঁকির ব্যবস্থা আছে আমি আপনাদের সামনে একটা একটা করে বলবো ইনশাআল্লাহ দ্বিতীয় পর্বে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা এই সমস্ত আমার নাম নজরুল ইসলাম কত মানুষ আছে যে পুকুরে মাছ চাষ করে প্রথমে মাছ বাচ্চা বড় হলো কোনো মাছ নিয়েছে নিয়ে এসে ঠিকাছে আইডিয়াতে বিক্রি করে দিল এটা যায়জ না জায়জ নয় আর একটা প্রশ্ন কোনো কাপড়ের দোকান আছে মাছ পানির ভিতরে আছে আর সেইখান থেকে মাছ কত পরিমাণে আছে না জেনে আন্দাজে দাম দর করা নয়। কারণ একে বলে ভাই পরিভাষায় একে বলা হয় ব্যয় এই গাড়ার ধোকামূলক ব্যবসা এই ধোকামূলক ব্যবসা নয়। পানিতে মাছ থাকা অবস্থায় মাছ বিক্রি করা যায় না আকাশে উড়ন্ত পাখি বিক্রি করা যায় না ফল এখন মুকুল অবস্থায় আছে সেই ফল এখন বিক্রি করা যায়জ নয় এটা হচ্ছে ব্যয় এ গার ধোকামূলক ব্যবসা দু নম্বর প্রশ্ন হলো যে আপনি যখন পণ্য কোনো জিনিস কিনতে যাবেন তখন দোকানদারের সাথে বা বিক্রেতার সাথে দাম দর করবেন এটা জায়েজ আপনি বলতে পারেন যে এই জিনিসটার দাম ছশো টাকা ভাই আমি পাঁচশো টাকা দেবো বা আপনি দাম কম করুন এতে সমস্যা নেই সে হয়তো বেশি বলছে সে করলে করতে পারে আর যদি তার দাম ফিক্সড হয় ফিক্সড যদি দাম হয় সে যদি বলে যে না এর থেকে আমি কম দেবো না সে নাও দিতে পারে অথবা দাম কমিয়ে আপনাকে দিতে পারে দাম দর করা এটা শরীয়ত বিরোধী না যে যেটা বললো সেটাই আমাকে মেনে নিতে হবে না হলে পরে বিরোধিতা হবে না না। আপনি দাম দর করতে পারেন কিনে নিয়ে যাই তো হবে বরকত হবে তখন যখন আপনি সত্য কথা বলবেন সত্য কথা বললে আপনার বরকত হবে কিন্তু যদি মিথ্যা বলে আপনি শার্টটা কিনে নিয়ে আসেন যখন বললো যে না ছশো টাকায় দাম এর থেকে কম হবে না তখন আপনি বলেন না অমুক দোকানে তো পাঁচশো টাকায় তার কাছ থেকে পঞ্চাশ টাকা কমিয়ে নিয়ে এসে ব্যবহার করছেন এই জিনিসে বরকর থাকবে না যদি আপনি মিথ্যা বলেন আসসালামাইকুম স্যার আসসালাম আমার প্রশ্ন হলো আপনি বলেছিলেন যে টাকার বিনিময়ে জমি ইজারা নেওয়া যায় এখন ব্যাপার হচ্ছে যে টাকার বিনিময়ে কি ফলের বাগানও ইজারা নেওয়া যায় কারণ অনেকের লোক এমন আছে যারা বাগানে ফল আসার আগেই ফুল দেখেই এক বছরের জন্য বা দু বছরের জন্য লিজ নিয়ে নেয় বা ভাড়া নিয়ে নেয় তো সে ব্যাপারে কি করা যাবে বাগান ইজারা নেওয়া আর বাগানের ফল কেনা দুটো দুই জিনিস বাগানের মালিককে যদি বলা হয় যে আগামী মৌসুমে যে ফল আসবে তা আমি এত টাকার বিনিময়ে ক্রয় করলাম বা কিনে নিলাম এটা যায় না আর বাগানের মালিকের কাছে গিয়ে বললেন ফল আসেনি এ সময় বাগান খালি আছে গিয়ে বলল যে আপনার বাগানটা আমি এক বছরের জন্য ভাড়া চাই আমি আপনাকে এত টাকা দেবো তারপরে তত টাকা চুক্তিতে আপনি টাকা দিলেন এবারে সেই বাগান নিয়ে আপনি ঠিকঠাক করে আপনি চাষ করছেন তার দেখভাল করছেন সবকিছু করছেন আপনি নিজে চাষ করছেন সেটা কিন্তু আলাদা তো ইজারা নিয়ে এই পদ্ধতিটা যায়জ এইভাবে যায়জ আর ওইভাবে না যায়জ আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা এবং শিক্ষা দেওয়ার তৌফিক দেন হালাল হারাম বোঝার তৌফিক দেন আল্লাহ আমিনবীন মোহাম্মদ আজমাইন আসসালামাইকুম রহমতুল্লাহি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 Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik. See, if you don't want to die, you don't want to die. This night, you will Who was the first prophet? Was a prophet the first one to read and write? আজ সন্ধ্যা সাতটায় পুনঃ সম্প্রচার সকাল এগারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়